এরপরে নাজরানের খ্রিস্টানদের একটা বিরাট প্রতিনিধি দল আল্লাহ রসুলের কাছে এসেছিলেন সেটা এসেছিলেন নবম হিজরিতে। আসার পরে তাদের সব নেতা সব কর্মী সবাইকে নিয়ে ওই নাজরানের প্রতিনিধিরা নবী সালামের কাছে এসেছিলেন তখন নবীদেরানদেরকে জবাব দেওয়ার জন্যই আল্লাহাক নাজিল করেছেন তো এরপরে আল্লাহাক সর্বশেষ ওই নাজরানের প্রতিনিধি দলের সাথে নবী সালামকে মোবাহালার বিধান দিলেন যে তারা যদি এগুলো মেনে নেওয়ার চিন্তা ভাবনা না করে মেনে না সর্বশেষ বলেন মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করবো দোয়া হবে এটা যে আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপরে তোমার লান হোক বাস তোমরা মিথ্যাবাদী হলে তোমাদের উপরে মিথ্যাবাদী হলে আমাদের উপরে লানত এখন তো এরা বুঝে গেছে এই যাওয়া যাবে না যে মোবাহায় গেলে তো আমরাই মিথ্যাবাদী মানে ভিতরে ভিতরে তারা বুঝছে যে আমরাই তো মিথ্যাবাদী তারা আসে নাই কিন্তু নবী সাল্লামাম ভাতে মারা দিলত রানাকে নিয়ে হাসান হুসাইন কে নিয়ে নবী সালাম উপস্থিত ছিলেন মোবাহালার জন্য কিন্তু ওই নাজরানের খ্রিস্টান আলাহ ইসালামকে নিয়ে এগুলো নিয়ে আপনার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় ফাকুল তাহলে তাদেরকে বলেন তা তোমরা আস না আনা নিয়ে আসো আমাদের স্ত্রীদেরকে নিয়ে আসি ও আনফুসানা ওয়া আমাদের নিজেদেরকে নিয়ে আসি তোমাদেরকে নিয়ে আসো এরপরে আমরা মোবাহা করি লানত এটা আপনি যে কারো ক্ষেত্রে যে কোনো জায়গায় এই দোয়া করা যাবে মানে এই দোয়া করলে গুনা হবে না সুনির্দিষ্ট ভাবে কারো নাম ধরে যে আল্লাহ অমুকের উপরে আল্লাহ লেন কিন্তু বলতে পারবেন যে আলা লালনাত আলাল আল্লাহ জালেমের উপরে জালেমদের উপরে লানত। মিথ্যাবাদীর উপরে তাহলে যদি আপনি মিথ্যাবাদী হন আপনার উপরে আসবে তো আহ এই জন্য এই বদ্যবাদীতে সাবধান দেখা যায় যে অনেক সময় আমি আরেকজনকে পছন্দ করি না তো পছন্দ করি না বলে আমি মনে করতেছি সে জালেম আসলে জালেম আমি দুইজনে একজন আরেকজনকে জালেম মনে করে দুজনে যদি আপনি ঠিক একইভাবে আপনি মিথ্যাবাদী না আরেকজন মিথ্যাবাদী মানুষ কিন্তু কখনো নিজেকে নিজে মিথ্যাবাদী মনে করে না নিজেকে নিজে সবসময় সত্যবাদী মনে করে আরেকজনকে মিথ্যাবাদী মনে করে এখন আপনি বদ্যবাদী দিলে লাল আলাল কাহাজ আপনি মিথ্যাবাদী হলে আপনার উপরে আল্লাহ এসে যাবেন অবশ্যই এই ঘটনাটি একটি সত্য ঘটনা হক ঘটনা আল্লাহ রবিনা সত্যিকারের কোন হক মাহবুদ নাই আল্লাহ ছাড়া মাহবুদ হাকিম আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ সিফায় হলো তিনি আজিজ তিনি হাকিম তিনি মহান ক্ষমতার অধিকারী তিনি মহান হেকমতেরও মালিক এরপরে যদি ওই খ্রিস্টান ভালো করে জানেন মুফসিদ্ কারা সন্ত্রাসী কারা একজন আরেকজনকে সন্ত্রাসী বলে এ বলে যে এরা সন্ত্রাসী এরা বলে যে এরা সন্ত্রাসী তা আল্লাহ বলতেছেন ফাইন আল্লাহ আলী কে ফাসাদ সৃষ্টিকারী কে সন্ত্রাস সৃষ্টিকারী এটা আল্লাহ রব্বুল্লা আলামিন ভালো করেই জানেন